মুগিরা ইবনুল সুবা রদাল হতে বর্ণিত তিনি বলেন আমি কোন এক সফরে নবী সাল্লা আলিয়া সাল্লামের সাথে ছিলাম তিনি বললেন হে মুগিরা বদনাটি নাও আমি তা নিলাম তিনি আমার দৃষ্টির অগোচারে গিয়ে প্রয়োজন সারলেন তখন তার শরীরে ছিল স্বামী জুব্বা তিনি জুব্বার আস্তিন হতে হাত বের করতে চাইলেন কিন্তু আস্তিন সংকীর্ণ হবার ফলে তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন আমি পানি ঢেলে দিলাম এবং তিনি সালাতের অজু নেয় অজু করলেন আর তার উভয় মোজার উপর মাস করলেন ও পরে সালাত আদায় করলেন